ষষ্ঠ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঠাকুর সংকীর্তনানন্দে ঠাকুর কি গৌরাঙ্গ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহুলোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি ১৮ জুন আঠারোশো তিরাশি মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইয়াছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্রকল্লেন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদ করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দিব তুই চ্রীড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি প্রায় আসেন আজ আজও রামপ্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ আরও দুই একটি ভক্ত তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় ট্র্যাঙ্ক রোডে গিয়া পড়িল যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নী করিতে লাগিলেন পেনেটির মহোৎসব গাড়ি পৌঁছবা মাত্র রামপ্রভৃতি ভক্তরা দেখিয়া অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকি নামিয়া তীরে ন্যায় ছুটিতেছেন তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে ও পুষ্পা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য করিতেছেন। অর্ধ বাহ্যদশায় নৃত্য করিতেছেন বাহ্যদশায় নাম ধরিলেন যাদের হরিবলিতে নয়ন ঝরে ওই তারা তারা দুভাই ভাই এসেছে রে যারা আপনি নিয়েছে জগৎ নাচায় তারা তারা দু ভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় যারা মার প্রেম যাচে ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নীতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার গান ধরিলেন নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিললোলে রে সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উকি মারিতেছে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তনানন্দে গড়গর মাতো আরা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরি নামের রোল আংনার ভিতরে মুহুরমুহু হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্রকণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল ভাগীরথী পক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র সমুদ্রকল্লেন্নায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবল বলিতে লাগিল পেনিটির মহোৎসবে সমবেত সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয় শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দুই একজন ভাবিতেছে ইনি বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ ক্ষুদ্র আঙিনায় বহুলোক হইয়া আছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মনিসেনের সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী রাধাকৃষ্ণের সেবা তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মনিসেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন কিয়ৎতক্ষণ পরে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আরেক ঘরে বসানো হইল ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন